اذكر مثالا honoratun natayyidana wa mauna Muhammadu abduhu wa rasuluhu sallallahu alayhi wa alihi wa sahbihi wa baraka wa sallam amma ba'd fa والسلام الرحمن الرحيم إِنَّ عِذَّةَ الثُّهُرٍ لَلَّهِ جِسْنَا أَعْثَرَ شَعْرًا فِي كِتَابِ اللَّهِ مِنْهَا يَرْبَعْتُ الْحُرُمِ ذَلِكَ الثُّهُرُ الْقَيْمِ وقال أسول الله صلى الله عليه وسلم رُومُ عَاتُ وَرَوَى وَخَرِمُوا بِهِ الْيَهُودُ وَقُلُوا يَوْمًا قَبْلَهُ أو يَوْمًا بعده أو جَلَافَ عَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بذل غالة আল্লাহ পুরা রবি নামাজের জন্য করে রবি মহান্নার সন্ন উল্লাহ প্রত্যেক বছরের মধ্যে আল্লাহ নৈপত্য অর্জনের জন্য বিশেষ কিছু সুযোগ রেখেছে যেগুলো কাজে লাগাইলে अंक अल्लाहल करी हासिल करते सम्पर्क अल्लाह संबादी না হলো না যে কোন যাওয়ার উন্মত দুনিয়াতে শেষ আছে আর কোন দুনিয়াতে সৃষ্টি হবে আলো ছিল যখন জাননাতে যাওয়া শেষ হবে তাদের তাম্বায়ক রাম জানলাতে যাবেন উম্মতের সিলসিলা হবে তো আল্লাহ রসুল আল্লাহ সাহেব বলেন তখন আমার উম্মত তখন উম্মত আগে আল্লাহ প্রবেশ করল্প কিন্তু হাত আমি অস্ট্রিলায় আল্লাহ তারা সুযোগ এমন দিয়েছেন এই সুযোগগুলোর কারণে এই উন্মতের লেখে অনেক বেশি হয়ে এদের বর্তমান আগের প্রত্যুর উন্মত সমান বর্তমান অর্থে চেহারে গেল তো জাননাতে আসে গেল আলহামদুলিল্লাহ যখন তখন এই ধরনের বক্তা আছে তো পুতুল মা ভাইদেরকে করে দেয় সেই পুতোটাকে রমজান মাসে একটা পুতুল আছে বিরাট পুতুর তারপরে দিলহাস গেল জিলহাস প্রথম দর্শক বিরাট পুতুল বিশেষ করে আরাহা হোধা আরাহার যেখা হাজিদের জন্য নয় তাদের জন্য না রাখা উত্তম যারা হাত করতে চায় নাই তাদের জন্য একটা সুযোগ আর একটা সুযোগ আল্লাহ রাখছেন এই মহানভাবে দশ তারিখ আজকে আট তারিখ কালকে নয় তারিখ রবিবার দশ এবং আল্লাহ দরবারে একটা যারা গোলা মাস আল্লাহ পরিবারে ওই আতুরা রূপা তাহারি থাকবে শুদ্ধ সমাজের সামনে তারপরে নাই রাতের বাদামাজ আর একটা আছে প্রত্যেক যুবক এই জুবাই আমরা আসছি কাজ করে থাকলে কদমে দুই বছরের নীতি আল্লাহ দিয়ে বারবার দু টাকা পছন্দ করো আওয়ালক হাজির হয়ে গেছে আমার অন্তত আওয়াল আছে হাজির হয়ে যায় পায়ে হেঁটে উভয় সুদ্ধা মনোযোগ সরকারের শোনা সুদ্ধার মধ্যে আর কোন কাজ কথা এমনকি মসজিদের দাম ডাক্ত যেটা ইমাদ আদেশ অর্থ কালের নিষেধ এটা অজিব করার কিন্তু ক্ষুদ্ধার মধ্যে যদি কম করে গুণা এখন কথা বলবেন আপনি তাদের নাকি আর মন চাল নিষেধ মধ্যে কথা বলার নিশ্চয় দাবি মনে করেন সেই অজিবটা ক্ষুদ্ধার মধ্যে নিষেধ উভয় খুব খুব তার মধ্যে কোনো কাজ কথা এমনকি তার বাড়ানো সব বন্ধ রাখতে হবে আপনি দুবেন ভাই টুপার আপনি তো ওই প্রধানমন্ত্রী চোখ থাকলেন না তারপর ওই বিমান প্রত্যেক সদনে প্রত্যেক পাহাড়ের হাতে দুই বছরের সব অর্থ হয়েছে নিষেধ এটা পর্যন্ত প্রধান নিষেধ এটা সুযোগ তোমার আতরে বড় গুরুত্বরি পড়া আশীর্বাদ আশি বছরের বিবাহ পাওয়া যায় আশি বছরের গোটা কথা লাভ হয় এটা একটা সুযোগ দিন বেলা দুবার মুহূর্তে মসজিদ হাজির থাকা দোয়া কবল অর্থময় ভাবে দোয়া কবুল এই জন্য দুমার দিক নামাজের জন্য আগে বস্তি চলে দুয়ার দিন পড়ার জন্য হাজারে দশ পলমীর আগে মসজিদে হাসিল হয়েছে আতলে হাত না তুলে হোক দোয়াতে মজদুল হয়ে যাওয়া এই সময় আল্লাহ যে দোয়া চাওয়া হয় আল্লাহ সেটা মজদুর করার গ্যারান্টি আল্লাহ ইমান চাই হ্যাঁ ছেলে মেলে আল্লাহ অলি হয় দিনের পথে ফকিফ হয় তাদের জন্য দোয়া করি আল্লাহের জন্য দোয়া করি মসজিদের জন্য দোয়া করি এরকম যাতে ভালো ভালো জিনিস আছে বাপ মায়ের খেদমতের জন্য দোয়া করি হওয়ার বন্ধুরার জন্য দোয়া করি এরকম দোয়া ভালো ভালো জিনিস আছে যে জানি না সে মনে হচ্ছে করি আরো দিকে আছে নিজে উর্দুতে কল্পনা দেওয়া আছে বাংলাটা দেওয়া আছে আপনি বাংলাটা বলেন আপনার দিন দুনিয়ার যত কল্যাণ আছে দেখবেন যে আল্লাহ রসুল কোনটা কোনটা আল্লাহ যা আপনার চাইছে বলে একটা এগুলো সুত সংক্ষেপে এই মতের জন্য আল্লাহ তাল্লাহ কি সুযোগ রাখছেন একটা সৃষ্টি আমি আপনাদেরকে প্রতিষ্ঠে করলাম তার মধ্যে এখন ওনাদের সামনে যেটা আল্লাহ রকুল আলমী ওনাকে জানলাতে দিলেন সেটা আশ্রাস দৃষ্টি ওনা সৃষ্টির আগে আল্লাহ তাহলে আরো দুই যে বারো না আছে ওনার আগে বসে পুরানি আল্লাহ নিকটে গণনা বারোটা বারা সদিপান একটা অসুবিধা একটা तो हजरत आजम अल्लाह तला तारीख ही महा दस तारीखे अल्लाह तला हजरत आजम अलाम के जम्लासी स्थान दान कर তার দিদ আলি গা আর ওনাকে সৃষ্টি করলেন যতদিন আল্লাহ রাখার সিল রাখলেন পরে একটা ভুলকে অশ্লীলা বানায় ওনাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন আমার নবী আপনি একটা ভুল করেছিল কিন্তু সেখানে তিনি মিথ্যা করেছিলেন এরকম নয় অলম নদী আজমা ইচ্ছা করে তো জীবন আল্লাহ করে আল্লাহ নামের পথন খেয়ে আল্লাহ নামের ফসল খেয়ে যে বুঝেছে আমি তার বলতেছি আমি আপনাদের পিতা আবার পতন রাখেন আপনার এই গাছের সন্ধান খাইলে আল্লাহ আপনাদের জন্য জানাতী করেছে কল্পনাই করতে পারেনি যে একটা লক আল্লাহ কখন খেয়ে নিষ্ঠা বলতে পারে উনি তো বুঝতেই পারেনি জান্লা কত উদ্দিলা করে আল্লাহ এখন তো খাই এখন তো অবস্থা এখন পাঠাইছেন দুনিয়ায় পাঠানো পাঠাইছেন দুনিয়ায় পাঠানো দেবেন আবাদ ডাইরে কষ্ট হচ্ছে কষ্ট অনেক ভাবছে আমার ভুল হয়েছে আমি কাজ করেছি ফান্তাহ সে ব্যবস্থা হয়েছে ডাইরে তোমার ছেলে রেখে আসামার বাচ্চা হলো তার আর কোন বাচ্চা ছিল না হ্যাঁ তাদের ভিতরে আগের যে মহাপত ছিল হ্যাঁ এর ভিতরে কিন্তু কমই দেখা গেল কম হয়ে যে কারণে ছিলেন আমাকে ভালো ওদিকে হুকুম আছে গেল ছেলে শিখানে বলি সেখানে রেখে আছি অসুবিধা ছিল তার দিলে কষ্ট করি করে দিয়েছেন বাই আবাস করছেন দমদম এবার শুনছেন মধ্যে পাহাড়ি ঢল লাগছে কত মানুষ ভেসে গেছে এই ঢলে কুঠো খবর পানি হয়েছে হাতু পান ওরা মধ্যে একজন জোরান মানুষের জন্য কঠিন হয়ে গেছে আর যারা বুড়া তো অবস্থা বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়েছিল আর বাইকুল্লাহ জায়গাটা মৃত্যু বাইকুল্লাহ দু সাইড আর তুমি সাইড অনেক আর বাইকুল্লাহ পশ্চিম সাইড দক্ষিণ সাইড শিশু শিশু অনেক কিছু বলো সব পাহি ঢল দেবে তার ছেলে করে লোকেন আবার এইখানে যখন বড় হলো আল্লাহ রেখে বাপবেটায় নিলে ওই ভিত্তি খুঁড়ে নাম মাটি মিষ্টিতে করে আবার ঘর তৈরি করলেন দুনিয়ায় পাঠাই দেওয়াটা একটা মেয়াবল যদি দুনিয়া না পাঠিয়েছেন জান্নাতে বসে আল্লাহ আল্লাহ করছেন আমল নামা আছেন এই আল্লাহ করলে আমল ল জানলার তো পরীক্ষা দেবে না ওখানে তত আল্লাহ লাগানো না আসে না আর এই ধরনের এক জানলাম কাঁটাওয়ালা ডাল হ্যাঁ কারো মাথায় লাগতে পারে গায়ে লাগতে পারে রাস্তাটাতে কষ্টকারক জিনিস ছড়াই দিচ্ছে সেই ইমারতের সাতাত্তর তার সর্ব সর্বনিম্ন শাখায় আল্লাহর উপ করলে হবে জানলাতে করলে হবে কিন্তু ওনাকে জান্নাত থেকে এনে পাঠাইলেন বার্ষিকভাবে এটা ওনার মধ্যে বুঝতেই কিন্তু আসলে এখন যা ইমাদ করতেছেন থেকে আহ্লা হয়েছে তারা ইমানদার হয়েছে তারা আল্লাহ এটাকে একটা উদাহরণ দিন বুঝিয়া উদাহরণটা এই বাপা তার বাচ্চাকে ছয় সাত বছর বয়স যখন হয় তো আমাদের মাথায় গুলোতে দিয়ে এতদিন এই বাচ্চা মায়ের আঁচলের নিচে দিল মা হাতে করে খাওয়াই সেই বাচ্চাটাকে এসে বিল্ডিং থেকে বের করে হাতে করে খাওয়ের নিচে রাখত থেকে বঞ্চিত করে মাথাটার মধ্যে দি আসল আমার ঠিক পাচ্ছে বোর্ডিং এর খানা মাকে এখন থেকে পনেরো দিন পরে একদিন নিজে খাইছেন আপনি দৃষ্টিতে দেখলে গুরুত্ব বছর এইভাবে হঠাৎ করে থাকে হ্যাঁ এরকম হোস্টেলে রেখে একটা হল চব্বিশ ঘন্টা মায়ের কাছে ছিল এখন কোনো দিন একদিন মাকে দেখবে মায়ের খাওয়া দিতে আপনি একা হবে কিন্তু বাস্তব ভাবে এটা ছেলের উপরে জবরদস্ত গ্রহণ করা হল এখন এই ছেলেকে মা তার আচরণ নিতে রাখে তার কড়া শিখাইতে পারবে না নদীর দুর্নীত শিখাইতে পারবে না মশলা মাসাই শিখাইতে পারবে কিছুই শিখাইতে পারেন তার জন্য কুর্বানি বাপ্পা ছেলের উন্নতি করলো ছেলের উন্নতি করতে পারে ছেলেটা বাড়ির থেকে বের করে দিল সেটা ছেলের উন্নতির জন্য বাপ্পো থাকতে নেই ঠিক এখন আপনি কল্যাণের জন্য ওটা জানলাম তুমি আবার আসেন কল্যাণ আছেন আচ্ছা বুঝসলেছিলাম তোমার নিয়ে কত কষ্টের ছিল বিশ্বাস আল্লাহ তোমার চলে যাও আসতে সাগর একটা জায়গা শেষ হয়ে গেছিল ওদিকে গোমন্ত্র সাগর আরো দূরে বা একটা প্ল্যান দেখা ছিল এখন ওই প্লেন জায়গাটাকে কেটে তাদের এইসব এলাকা আসছে অনেক মরক্কো হয়ে আসতে গেলে মরক্কো হয়ে আসতে গেলে আর ভিতরে ধুপে এই লোহিত সাগরটা আসতে গেলে অনেক টাইম লাগে তখন তারা লোহিত সাগরের সাথে ভূবন্ধসাগর একটা কারেন্ট সৃষ্টি করে দিল অনেক পরে এটা ব্রিটিশ ছর আগে বিধারে তো উঠতেই থাকলে ওটা শুক্র জায়গা না সামনে বের এখন কি হবে লম্বা পিস সেই চিন্তা করতে গেলে আল্লাহ তলার আদেশে উনি দরিয়ার ভিতরে বাড়ি বাড়লেন আল্লাহ হুকুমের মধ্যে মাথায় মারিবাস মাথায় ধরে সে একসাথে বন্ধু আছে তা আল্লাহ তলায় সব রাস্তা করে আল্লাহ বুধবারের সঙ্গে যখন বাচ্চা নেয় ওই জায়গায় সাগরটা তিন মাইলের মতো করা হয়েছে তিন মাইল সাধারণ মানুষের দ্বারে পাওয়া হয়েছে গল্প দিকে দিল দরিয়া মিশরের পশ্চিম দিকে উনি মিশর থেকে আসতে থান্তে পূর্ব দিকে তো পূর্ব দিকে আসলে কোনো না আর ওটা তো আসছে তখন নাম তুসি দেখো আমার কারণে আমার রাস্তা দিতে এই শুধু বাহাদুর দেহা ওই রাস্তা রে ফেরাউল নাম তুষে আর মুখুলে উঠছে তখন ফেরাউল মধ্যে তার আল্লাহ তাহলে আদেশ করলেন বাড়ি আর এক বাড়ি বাড়লেন বাড়লে সাগর যে রাস্তা দিচ্ছিল পুরা পানি ফেলে গেছে পানি এরকম ট্রাফির মতো দাঁড়ায় তখন ফেরাউনি মানসিল আমার সুবিধে আল্লাহ এখন আঠাই তখন তারা ধীর আল্লাহ আল্লাহ নয়ারি করে আসলো আল্লাহকে অস্বীকার করে আস করে সৃষ্টি করেছিস তার ইমার গ্রহণ আপনাদের একটা কথা বলবেন ধ্বংস না হ্যাঁ এটাকে হেফাজন করবো নিজা কো নালিমান পরবর্তী লোকের জন্য জন্য লক্ষ্মী বস্তু হয় এই জন্য সব শেষ হয়ে গেল সেটা আমাদের আলমার পুত্রতে সেটা সংরক্ষিত হল আগর সংরক্ষিত আগর তার বডি সংরক্ষিত আসে এই দিন এই আস আল্লাহিত নদীকারী সাল্লা আল্লাহ সালাম যখন মদিলেন যে ওই বাসার মহামারত পান মহামল নেই মহারত যেতে তারপরে বন্ধু যখন মহানা আসলো তারা তখন এই ব্যাপারে রস্তর কোনো আয়াতের ভাই তো তাই যদি হয় তুমরা তো মোরতাল তোমরা আমরা বল তার সঠিক তার সঠিক ইনীদা আমরা আমরা দেখছি হকদার তোমরা এই জন্য রোজা রাখো ওরা রাখছে সে ওদের থেকে আমার এই যে রোজা রাখেন এবং রোজা রাখা শুরু করার পরে সেইটাকে আবার আল্লাহর পক্ষ থেকে খরচ করে দেওয়া রোজা রাখা শুরু হল এরপরে এটাকে খরচ করে দেওয়া হলো এই মুখের উপরে রোজা রোশিল এক বছরের আসরা দশ তারিখ যদি রোজা রাখো অবশ্য এটা আগে বছর তিনি বলেছেন লাইন বাকি আগামী বছর যদি আমি বেঁচে থাকি না তোমার রাস্তা আসে আমি নয় তারিখে আছি আর একটা কথা বলা বলেন যে তোমরা এই রোজা রাখো রাখতে দেয় ইহুদিদের বরফেলাপ করো বিরোধিতা করো কেন তুমি বা আগে বা পরে আজটা রোজা ওরা শুধু যত আছে তোমরা হয় নয় রাখোর সাথে মিলে না হয় এগারো মিলাইল তাহলে ওদের সাথে বিরোধিতা হয়ে গেল এক ব্যাপারে তাদের অনুসরণ করতেন ওইসব ব্যাপারে যেসব ব্যাপারে এখনো কোন অর্ডার কোনো হুকুম না দেন তাদের কাছে আত্মালীন কিতাব আছে ইসলাম তখন মোকাম্মল হয়ে গেল আর এই কথা বললেন এই দিনের সুযোগ আমরা মনে করি যে শহীদ হয়ে দিচ্ছিলেন তাই এত বাস্তবায় না এগারো হতে এগারো হিসেবে আল্লাহ এগারো হিস শুনছে চলে গেছে আর এই দুট পাওয়ার আসতেছে पंचाइ बस संघटित बचस्म सत्य के प्रतिष्ठा कर পরিবারে মানা করছেন খালি দেখো নারাজিকে আমি থামে দেখেছি তিনি বলেছেন আমি তোমার জন্য লক্ষ্যতা করতেছি অবশ্যই তোমার নিয়ে আমি ইচ্ছা করবো আমার অবস্থা যাই হোক লোকটা বুঝতেই হোক সকাল রেখা কাদ্দার হয়ে গেছে আপনার কথা মানবে আপনার হাতে বয়সে যুদ্ধ করে না যা হোক অবস্থা আমাকে দায়িত্ব হবে দাদা ভাবে কথা বলেছেন তা আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি আসার পরে তোমার জন্য ইচ্ছা করি বাকি আর প্রয়োজন যা হয় আমি তো সত্যের জন্য সত্যের জন্য তো ওনার সাহায্যের জন্য এটা হচ্ছে এই জিনিসের সাহায্য হয় হজিলা বেড়ে গেছে ওনার সাহায্য না থাকা উচিত এই জিনিসটা ইসলামে খুব গুরুত্বপূর্ণ এই জিনিস করণীয় হলো আর আগে পরে একটা মিলানো উত্তম বেশি কক্ষেও হয় একটা রাখতে পারে কষ্ট কষ্ট করে পারে না ঠিক আছে একটাই রাখে আসার মিলানো সরিয়ে তো করে বুঝলাম রোদা রাখা এবং কি করা এক্সপেক্টর এই জিনিস এক্সপেক্টর আল্লাহ গ্রান্টি দিব আল্লাহ লাভ করে দিব তবে আপনার এই যে মেয়ামত রোদা এক্সপেক্টর এই যে মেরামতের প্রত্যেক চাই শুধু কাজে চাই আল্লাহ কখন এইগুলো করুন এখন কিন্তু বর্জনীয় বলতে হয় বর্জনীয় হলে এই আমাদের মধ্যে একসঙ্গে লোক মহারাম মাসকে অবস্থা উত্তারিত শোধ করে দেওয়া তাহলে এই মাঠে বিদর্শী করা অনুচিত এটা তারা মনে করে এটা একটা কুপ্রথা গলন আকিদা এর দৃষ্টিতে কোনো গলন আকিদা ইসলামের নোবাসায় বারো মাসে গিয়ে যায় এই মহানত মাসেও যায় তো সওয়ার মাসে উৎসব সপ্তাহ সাত দিনে যায় তো দুমার দিনের উৎসব সব জায়গায় নিয়ে যায় তো মসজিদে উত্তম সওয়াল দুমার দিন মসজিদ এই মাসকে অশুভ বলে তারা ভালো হিন্দুদের থেকে এই আশীা অবশ্যই করা হয় বিশ্বাস করা হয় যে তাজিয়ার বিষয়ে অবস্থান ইমান বিধ্বংসী আশিদা বিধান নবির হাজির নাজির নাম হাজির নাজির মনে করা পুকুরে তারপরে ওই তাজিয়া পাগে একটু খালি জায়গা রাখা হয় ওখানে সবাই মানল শেষ করে নজর নিয়ে আস করে নজর নিয়ে আল্লাহ খারা কারোর জন্য যাই গেছে নামে নজর নেওয়া যায় গেছে আল্লাহ খারাপ নবীন নামে মান শেষ করা যায় সেখানে মান্ড শেষ করতেছেন মানব তো ইবাদত ইবাদতো আল্লাহর জন্য ছাড় ওনার জন্য বললেন তা আল্লাহ ইবাদতকে জন্য করলেন কারা মনে আছে ওর মধ্যে হাজির মনে করা সম্বাদ হাজর করে থাকা ওখানে নজর নিয়া আগ করা ওই মিস্ত্রি অংশগ্রহণ করা সারা অংশগ্রহণ করা অংশগ্রহণ করেন না হাতে দাঁড়ায় টামখা এটাও না হাতে দাঁড়ায় দেখলেন এটাও না চাই এবং ওই সাথে আগে বলে খুব বাচ্চা করা হয় শোক করা হয় শোক গাথা দুঃখ প্রকাশ করা হয় অসম ইসলাম মন্ত্রে যত বিকল্প ছিল হত্যা কেন যদি একটেকাল করে তিন দিন পর্যন্ত সব পালন করা যায় তিন দিন একমাত্র মহিলার জন্য তার স্বামী করলে চার মাস দশ সব পালন করা ওয়ার্সিপ করা মহিলাদের জন্যেকার হয়ে গেলে এখানে সম্পর্ক অনেক গভীর এই কারণে এখানে আল্লাহ কোরআনে চার মাস দশ দিন পর্যন্ত সমস্ত সাত সজ্ঞা পরিত্যাক হবে আবার ওইগুলো পড়া জরুরি এখানে আবার ওই অবস্থা থাকবে অন্য দেশের লোকের জন্য যে লোকের জন্য হাতিদা পুবুল্লা আবার উপস্থিত মহিলারা ছিল তাদেরকে লক্ষ্য করে বল দেখো আমার তো এখন মহিলা মেহি লাগানো দরকার ছিল তারপরে লাগাইবো রসুল তো অনেক আগে চলে গেছে তাহলে বার্ষিকভাবে হলেও মনে হবে এখনো বাবার জন্য কি করতেছি খোট পালন করতেছি অতিরিকির মনে যাই বাবার জন্য যাই তো বাবার জন্য তো পালন করতেছি না আপনি এখন কারণে শোক পালন করবেন কিভাবে পালন করবেন হ্যাঁ এই জন্য ঘটনা শুনছিলাম আরব জামাতে শুনেছিল করল যে তারা চোখ পালন দুঃখ করল আগে মারা গেছে এখন পালন করতেছে খবর পায় নাই ওরা জানতে পারছে ওরা চোখ পালন করছে ওরা এতদিন খবর পায় নাই এতদিন পরে খবর পেল না ওরা আসতে যায়। আর লোকের তারপরে কি করে পানি পান কমায় সেদিনে খুব পানি পান কম যে কোনো সময় পানি পান করানো এবার পরে পানি পান চলালো যে করা যেদিন পরে পানি না পান করে পানি নভাবে আপনি যে কোনো সব পানিবান করেন যদি আপনি আত্মার দিন করে বিপাতিত আপনি যে কোনো সব পান করান সেই দিনে করেন যদি এইটিন আপনি বিশ্বাস করেন এই পানি পান করাইলে তাহলে হবে যেহেতু আপনি একটা দুটো জিনিস ঢুকাই দিলেনও নেই হাজির আপনার আবার সংযোজন নিয়োজন কোন কিছুর অধিকার দেওয়া হয়নি হওয়ার হয়ে কমপ্লিট কমপ্লিট বিল্ডিং কমপ্লিট একটা নেই একটা বিল্ডিং তো কমপ্লিট একটা ইট খুলতে হওয়ার জন্য একটা ইট াইতেও পারে লাগলো না পানি পান করার মধ্যে ওরা হেবেই করে যারা করে তারা গল্প এটা তো ছিল না এই কাস্টা পত্র চালু করছিল তুফান যে সমস্ত লোকেরা টয় করছিল যা করছিল ওনারা সিডি দিয়ে আসছে যাতে হাতে বয়ের ভেয় আমরা এই দুশনের মোকাবেলা করবো সেই নতুন পয়সা ধরে তারা গ্রেপ্তার করছে গ্রেপ্তারি করছে হুকাই সইদ করছে তারা বর্তমানে বের করছে তাহলে আমাদের লোকেরা বের করছে হ্যাঁ হলো আলীর মহাপুরের নামে এমন এবং কাজ তারা করে সম্পূর্ণ ইসলাম দিন সব তারা করে আর যেহেতু তারা আমাদের দেশে আছে সব দেশের আছে পাকিস্তান ব্রাট প্রাধান্য ওদের প্রভাবে ওদের প্রভাবে আমাদের ছেলে পেলে শরীফ হয় না এদের সাথে গরিব হয়ে সেটা লাফালাফি নাচা করলে অনেক শুধু সুবিধাও পাওয়া যায় পয়সা করি পাওয়া যায় আর বড়দের প্রভাব হলো পয়সাও আমাদের ছেলে মেলে শরীর হয়ে আমাদের বুঝাই যেটা সরিয়ে দেয় না যায় সরিয়েছে বুঝায় রাখো তা করতে নাই মার্শিয়া সন্ত্রাসা করতে বলে করতে বলে নাই বাংলাদেশ করতে বলে নাই সব বঙ্গরা এগুলো আমরা আমাদের থেকে দিব থেকে রাখার জন্য এই হল এই রবিবার যা এই সম্পর্কে জরুরি হয় জরুরি মতলা মাথায় যা আমরা করব এবং আমাদের ভাইদের সাথে এই জরুরি কথাগুলো পৌঁছাই আল্লাহ আমাদেরকে আমার দ্বারা প্রকৃত করেন আর বস্তিদের জন্য আমাদের মেয়ের জন্য দাঁড়িয়ে থাকে বারবার আপনাদের কাছে আবেদন রাখছি এটা আজ গুরুত্ব আপনারা একটু সময় একটু সময় দিলেন এটা আমার দেখা হবে যে আপনি কাজ দ্বারা করতেছিল তাদেরকে উৎসাহ দিয়েছিলেন দেখবেন মাঝে মধ্যে দেখবেন সহ দিবেন দাওয়াত কাজটা সুস্থ থাকেন যেন খানা গায় থেকে দাগ দরকার ব্যবস্থা করে আল্লাহ তালা আমাদেরকে মসজিদের ক্ষেত্রে অংশগ্রহণ করা